সম্মানিত তারা বিশ্বের পৃথিবীর বাংলা বিভাগের দর্শক ও শ্রোতা মন্ডলী আমরা অধিকার নিয়ে আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে সেই ধারাবাহিকতায় আজকে মুসলমানদের কাছে কি কি অধিকার পেতে পারে অমুসলিমগণ অনেকেই মনে করে থাকে বা ছড়িয়ে থাকে সারা বিশ্বে মুসলমানদের কাজই হলো অমুসলিমদেরকে মারা তাদেরকে নির্যাতন করা তাদেরকে অত্যাচার করা যেখানে সেখানে যুদ্ধ ঘোষণা করা শান্তিপূর্ণ জীবন বা প্রতি শান্তিপূর্ণ জীবন তারা কখনো কামনা করে না এটা প্রচারণা মাত্র ইসলাম একটা ডিসিপ্লিন এক অত্যন্ত সুশৃঙ্খল একটা ধর দিন আর ব্যবস্থাপনা অত্যন্ত বাস্তবসম্মত এবং মানবতাসম্মত এই বিষয়ের উপর আমরা সংক্ষিপ্ত আলোচনায় প্রবৃত্ত হব আলোচনার সুবিধার্থে ইসলাম মূলত অমুসলিমদেরকে তাদের নিজ রাষ্ট্রে চার প্রকার ভাগে বিভক্ত করছে পরিবেশ হিসেবে বিভক্ত হয়েছে চারের মধ্যে সীমাবদ্ধতা তা নয় পরিবেশ পরিবর্তন হবে বিভাজন বেড়ে যাবে যেরকম একদল হলো হারবি যাদের সাথে সরাসরি যুদ্ধ ঘোষিত রয়েছে একদল হল মোস্ত যাদেরকে মুসলিম ধরনের আশ্রয় মোয়াহেদুন যাদের সাথে ওয়াদা করা হয়েছে বিভিন্ন এত দিন পর্যন্ত আমরা যুদ্ধ বিগ্রহ করবো না দিন পর্যন্ত আমরা এই চুক্তির মধ্যে থাকব। চুক্তিবদ্ধ একদল হলো দিন মুসলিম রাষ্ট্রে যারা শান্তিপূর্ণ ভাবে আরেকটা এখন বেড়ে গেছে এখন গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে মুসলিম রাষ্ট্র মুসলিম শাসন থাকা সত্ত্বেও সে দেশে যারা নাগরিকের মতোই বসবাস করেন কি এ ব্যাপারে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি শেখ আসলে আমরা যদি মনে করি যে ইসলাম মুসলিমদের উপরে অত্যাচার করে বা রসুল সাল্লাম কোনো মুসলিমদের প্রতি অত্যাচার করেছেন তাহলে এটা হবে আমাদের একটা না জানা বিষয়কে ইসলামের উপরে বা আল্লাহ রসুলের উপরে চাপিয়ে দেওয়া এটা কিছুটা হয়ে যাবে অজ্ঞতার পরিচয় আমরা এখানে বোখারি মুসলিম থেকে দুটো হাদিস বাস্তবে প্রমাণে পেশ করতে পারি যে আল্লাহ রসুল যখন কোনো দলকে যুদ্ধের জন্য কোনো এলাকাতে পাঠিয়েছেন তখন তিনি সৈন্যদের প্রধানকে বলেছেন এক এবং নিজে বাস্তবায়ন করেছেন ওইরূপী যেমন সৈন্য প্রধানকে বলেছেন যে আমি তোমাকে আল্লাহর ভয়ের ব্যাপারে সতর্ক করছি তুমি যেখানে থাকো আল্লাহর ভয় করবে এবং প্রথমে যে এলাকায় যাবে তুমি সেখে এলাকার লোককে প্রথমে ইসলামের দাওয়াত দিবে তারা যদি তোমার ইসলামের দাওয়াত মেনে নেয় তাহলে তুমি তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিবে তাদেরকে সাথে রাখবে যদি তারা ইসলামের দাওয়াত নাকচ করে তাহলে তোমরা বলবে যে আমাদের অধীনে থাকতে হলে তাহলে আমাদেরকে ট্যাক্স বিনিময় দিয়ে থাকতে হবে তারা যদি এটা না মানে তাহলে তৃতীয় স্তরে তাদের সাথে মুসলমান হওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করবে কোনো ব্যক্তির প্রতি খোলা মাঠে যুদ্ধ ঘোষণার জন্য আল্লাহ রসুল এরকম পথ অবলম্বন করেছেন এবং নিজেও কোন এলাকায় যদি মনে করতেন যে এসব এলাকার সাথে যুদ্ধ মুসলমান করার জন্য যুদ্ধ করা উচিত তিনি আগে সকালে ওই এলাকাতে একটু কান লাগিয়ে শুনতেন আজান দিচ্ছে নাকি যদি কোনো আজান তিনি শুনতে পেতেন তাহলে সে এলাকার প্রতি তিনি ওইভাবে আক্রমণ করতেন না একেবারে থেমে যেতেন ঠিক আমরা বোখারি মুসলিমের আর একটা দেখাতে পারি যে আল্লাহ রসুল মানুষের সাথে অমুসলিমের সাথে কিরূপ আচরণ করছেন সোমামা ইবনে ও সাল রাজি আল্লাহ তালান একজন এলাকার বাদশাহ তখন মুসলমান তিনি হননি তাকে মুসলিম যোদ্ধারা আয়লার বাদশা মুসলিম যোদ্ধারা ধরে নিয়েছে মসজিদের খুঁটিতে বেঁধে রাখলেন আল্লা রসুল তাকে বললেন সোমামা তুমি কি বলছো বলো তো সোমামা বলল যে যদি আপনি আমাকে হত্যা করেন তার কত কঠোর ভাষা যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে শুক্রিয়া আদায় করা হবে যদি আপনি আমাকে ছাড়তে গিয়ে পয়সা চান তাহলে কিছু বললেন না বলেন ইসলাম গ্রহণ করবে সোমামা একই জবাব দিল তৃতীয় দিন যখন আল্লাহ রসুল বললেন সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে ওই একেবারে একই জবাব দিল নির্দিধাই তা আল্লাহ রসুল সঙ্গী সাথীকে বললেন যে ফাতলি কহ তোমরা ছেড়ে দাও তো চলে গেল। ও চলে যাচ্ছে এবার সামনে এক জায়গাতে পানি পে গোসল করে ফিরে এসে যাচ্ছে আর বলছে যে মানুষ ভদ্র দেখেছি তবে এত বড় ভদ্র মানুষ দেখেনি এটা ভাবছে আর রাসুলের সামনে আসছে রাসুলের সামনে এসে বলছে আল্লাহ আসহাদ ও আসহাদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যথিত কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এরপরে ও সম্মানিত দর্শন মন্ডলীকে আমরা বলতে পারি কথা যে দেখুন আল্লাহ রসলের ভদ্রতা তার নিজস্ব বিবরণে কিভাবে দিচ্ছে আমরা ছিল না পথ ছিল না পথ যদি থাকতো তাহলে বিশ্বের বন্দীদের সাথে যত ভদ্র আচরণ করা সম্ভব তার চেয়ে ভালো তিনি করতেন তার একটা কারণও থাকতে পারে যে মুসলমানের সালাতের দৃশ্য দেখে বন্দির সাথে আচরণ কি মসজিদ সার কোন ভালো জায়গা ছিল না ছিল না অত জায়গা ছিল থাকলে আল্লাহ নবী সবচেয়ে ভালো তিনটি কথা বলেছিলেন এখন আমার কাছে মনে হচ্ছে যে রসুলের দিনের চেয়ে রসুলের মুখমন্ডলের চেয়ে রসুলের জমিনের চেয়ে প্রিয় যুদ্ধের মাঠে যাওয়ার আগে রসুলাম সাহাবিদের কে নসিহত করতেন যে তোমরা কোনো বৃদ্ধ মানুষকে হত্যা করবে না বাচ্চা যারা আছে তাদেরকে হত্যা না আর যারা অস্ত্র ফেলে দিয়ে সারেন্ডার করেছে তাদেরকে হত্যা করোনা অবশ্যই সরাসরি হাদিসে যুদ্ধের ময়দানে সেখানে যুদ্ধ চলছে সেখানেও তাদেরকে অ্যারেস্ট করে আনা যেতে পারে বন্দী করা যাবে কিন্তু হত্যা করা নিষেধ তাহলে ইসলাম অমুসলিমদের প্রতি মানবতা দেখা দেওয়া যে রসুলের জনক সাহাবি খালেদিন যখন আহ যখন কাফেরকে মারার জন্য উদ্ধত হয়েছেন রসুল্লাহ এই অবস্থাতেই তাকে হত্যা করে দিলেন রসুলের কাছে খবর পৌঁছার পরে বললেনের জন্য বলেছে বাক্যের গতির উপরে বলছেন যে আমি আজকের পূর্বে মুসলমান না হতাম মুসলমান আমার যতটুকু খেয়াল করছে আদেশটা মুসলিম শুরু এসেছে যতটুকু খেয়াল করছে এই মুহূর্তে তাতে দেখুন প্রথম বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে এমনকি ভিয়েতনাম যুদ্ধ ৪০ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে ইসলাম এবং মুসলিম আল্লাহ নবীর যুগে বড় যুদ্ধ ছোট যুদ্ধটা গাজুয়া এবং চূড়ান্ত পূর্ণাঙ্গ হিসাবে ইদানি যুদ্ধ গুলোকে আমরা দেখতে পারি একশোটা যুদ্ধের মধ্যে উভয় মরেছে মাত্র এক হাজার যুদ্ধে মাত্র এক জন আর এক যুদ্ধে মারতেছে লক্ষ লক্ষ তারপরে দোষটা কিন্তু ইসলামের উপর চাপানো হচ্ছে আপনার কাছে নেয়াল মুশী কিনাস্তাখা আজের হোক এই ব্যাপারে যদি একটু আলোচনা করতেন পলিটিক্যাল এসাই কথা আমরা বর্তমানে শুনছি কিন্তু চোদ্দ বছর আগে। মুশিকিন এসে তোমাদের কাছে আশ্রয় চাচ্ছে ইস্তেজা রাখা যে আশ্রয় প্রার্থনা করতেছে তোমরা আলমিন নির্দেশ দিচ্ছেন ফাজিরহু তোমরা তাকে আশ্রয় দাও এবং আল্লাহর কথা তাকে ভালো করে শুনে তারপরে তার নিরাপত্তা এমন থাকবে যে তাকে কোনোভাবেই কোনো আঘাত করা যাবে জি তার নিরাপদ আশ্রয়ে নিরাপত্তা বোন উমানি রাজিয়া তিনি একজন কাফেরকে আশ্রয় দিয়েছিলেন রসুল্লাহ বললেন আজার না হু মানার তে ইয়া উম্মানি হে তুমি যাকে আশ্রয় দিয়েছ তোমার দেওয়া আশ্রয়কে আমি আমার আশ্রয় বলে বলবৎ করলাম তাহলে কোনো আশ্রিত ব্যক্তিকে কাফের যদি হয় যদি আশ্রয় নেই সেক্ষেত্রে যিনি আশ্রয় দিয়েছেন তার আশ্রয়কে দায়িত্বশীল গ্রহণ করে নিবেন এটা বোঝা গেল আর একটা বোঝা গেল যে অপর কোনো ব্যক্তি তার উপরে এসে আক্রমণ করতে পারবেন একজন মুসলমান যদি কাউকে আশ্রয় দিয়ে ফেলে তাহলে অপর কোনো মুসলমানের কোনো হক নেই করে, করে এবং তাকে আপনারা আমাদের সাথে দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে আমরা বললেন আজার না হু মানার তে ইয়া উম্মাহানি হে উম্মানি তুমি যাকে আশ্রয় দিয়েছ তোমার দেওয়া আশ্রয়কে আমি আমার আশ্রয় বলে বলবাদ করলাম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 মক্কা বিজয়ের বছর যখন মক্কা বিজয়ের বছর রসল সাল্লাহ সাল্লাম মক্কায় প্রবেশ করলেন তখন তিনি কয়েকটা কথার মধ্যে এই কথাটা বললেন যে আজকে এই মক্কার যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তিকে আশ্রয় দিতে পারে আদনা শব্দটা এসেছে বা হা কি বর্ণিত হাদিস সহি ওখানে এসেছে যে আজকে যদি কোনো একটা সাধারণ মানুষও কোনো মানুষকে একটা সাধারণ মানুষ ইসলাম গ্রহণ করেছে মুসলমান হওয়ার পরে যদি কোনো একটা সাধারণ আমি আরো তার মান দেখার কেউ যে কাবার ঘরে প্রবেশ করে তাহলে তিনিও নিরাপদ শুধু ঘোষণা করলেন না জি এই কথা তার জায়গায়ও বলে দিলেন যে অমকম কম কম কম জায়গাে তোমরা যাও সাধারণ মানুষ যদি বলে দিলেন তো নিরাপত্তায় কবা ঘরে ঢুকলে আবশ্যক ফনের এখন আমরা আসব ওয়াদা সাথে আছে চুক্তি যাদের সাথে হলো এই আয়াতের হিসাবে ইল্লাল্লাযিনা আহত মিনাল মুশরিকিন সুম্মা লাম ইয়ানকুসূকুম শাইআ ওয়া লামু যাহিরা আলাইকুম আহাদা ফাআতিমউ ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতুহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল ওয়াদা যাদের সাথে হবে যে রাসূল কারীম সাল্লাল্লাহু অনেক যুদ্ধ করব না যুদ্ধবিরতি যুদ্ধ করব যাদের সঙ্গে বিরতি চুক্তি করা হয়েছিল আল্লাহ ওই ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে তারা যদি চুক্তি ভঙ্গ না করে তাহলে আপনার কোন অধিকার নেই তাদের উপরে তাদের উপরে আক্রমণ করবেন এবং তারা যতক্ষণ সন্ধি চুক্তিগুলো পূর্ণ বজায় রাখছে আ বজায় রাখবে আপনিও তাদের সঙ্গে সন্ধি চুক্তি বলা হয়েছে তোমাদেরকে এই চুক্তি রক্ষা করতে সহযোগিতা করবে দেশে খুন করেছে ডাকাতি করেছে অপরাধ করেছে এমত অবস্থা আরেক দেশে যায় ঢুকলো সেখানে তো আইন অনুযায়ী তাকে যদি আসার অনুমতি দেয় তো সাধারণ কোন মুসলমান তো তার উপর আক্রমণ করতে পারবেন না না সেটাই বলতেছি যে ওনারাও আমাদের মহেদের মধ্যেই পড়বেন দেখেছে যে যাদের সাথে চুক্তি হয়েছে যারা মহাদ যারা মুস্তান যারা জিম্মি এদের কারোর উপরেই কোনো প্রকার কোনো সমাতে অন্যায় অত্যাচার করা তারা যদি আক্রমণ করে কিংবা অভিযোগ উত্থাপন করে কিংবা খারাপ বলে তাহলে তারা যদি ওয়াদা খেলাপ করে ফেললো তাহলে তার ওয়াদাই থাকলো না তাহলে তোমরা তখন কি করতে পারো যুদ্ধ করতে পারবো যুদ্ধ করবেন না আমি যেটা বলতে চাচ্ছি যে এটা ক্লিয়ার হওয়া দরকার যে একজন পাবলিক বা সাধারণ জনগণ কি তাকে আক্রমণ বিষয়টা তো তা না বিষয়টা হলো যে সাথে চুক্তি যুদ্ধ করবো না আক্রমণ করে বসলো আগেই তখন তার প্রশ্নই থাকে না আক্রান্ত হওয়ার প্রশ্ন আছে আইন বলেন ইসলামিক আইন বলেন সাধারণ কমন সেন্স বলেন তখন আর কিছু করা থাকে না আমরা এখন আলোচনায় আসব মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিক যাদেরকে পুরাতন পরিভাষায় জিম্মি বলা হয় এদের কিছু হুকুম হক যদি রাসুল সাল্লা বলেছেন যে একজন সব অধিকার নিয়েই সে বসবাস করবে তাকে তার বসবাসের জন্য পূর্ণ সুযোগ দেওয়া হবে কোনো বিষয়ে তার উপরে হস্তক্ষেপ করা হবে না সে তার গতিনীতি চলার ব্যাপারে তার ধর্ম মানার ব্যাপারে সে পূর্ণ অধিকারের সাথে একটা মুসলিম দেশে সে বসবাস করবে এবং তার কোনো ব্যাপারে হস্তক্ষেপ করা যাবে না রাসুল সালাম এ ব্যাপারে জোরালোভাবে বলেছেন আমি বলি কোনো মুসলিম দেশে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে কিংবা অন্যান্য উপজাতি আছে তারা কি তাদের নিজ নিজ ধর্ম তাদের নিজ নিজ এলাকায় পালন করতে পারবে এটা কতটুকু কি ধরনের হতে পারে অবশ্যই এবং তারা তাদের স্বাধীন মতো তাদের যা উপাসনা আছে তাদের যা আরাধনা আছে সেগুলো তারা করবে এ কোন রকমের কোন তাদের উপরে আক্রমণ করা তাদেরকে ব্যাহত করা কোন রকম ক্ষতি করা স্বাভাবিক গতিতে তাদের কাছে দাওয়াত দিতে পারা যায় ইসলামের এই বিষয়টি ভিন্ন করে মুসলিমের জন্য কোন ক্ষতি না হয় মুসলিম শাসক তাদেরকে এমন একটা এলাকায় রাখবে যাতে করে তাদের নিজের ব্যাপারে চলা ব্যাপারে তাদের ধর্ম মানার ব্যাপারে কোনো সমস্যা না থাকে মনে করেন আচার আনুষ্ঠানিকতার দিন নয় এখানে আন্তর্জাতিক আইন নাগরিকত্বের আইন রাষ্ট্রীয় বিভিন্ন বিধিবিধান কতে স্পষ্ট সুষ্ঠ এবং সেটা তাকুয়া নৈতিকতা এবং সততা নির্ভর অসততার কোনাইলাম বা সামাজিক সোশিয়াল এসাইলাম যাদেরকে দেওয়া হয়েছে সেটাকে রক্ষা করার জন্য ইসলাম নির্দেশ দেশে তাদেরকে যেন কেউ আক্রমণ না করে তিন যদি তাদের ওয়াদা যদি করা হয়ে থাকে কোথাও চুক্তি করা হয়ে থাকে নির্দিষ্ট চুক্তি পর্যন্ত যেতে যার আগে চুক্তি ভঙ্গ করা যাবে না নিজের পক্ষ থেকে আক্রমণ করে আত্মরক্ষামূলক অবশ্যই একটা ট্যাক্সের বিনিময় ইসলাম দিয়েছে তারা সংযত হয়ে চলবে মুসলমানের ধর্মে মুসলমানদের আবাদত মুসলমানদের চালচলের পোশাক পরিচ্ছদের যেন তারা ব্যঙ্গ করে কটাক্ষ না ক্ষতি না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে এটা সঙ্গত কারণই করতে হবে এতটুকু বলেই অস্কের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রাহমাতি ওরাকাত